বাংলা মানবতা সমাধান সসালামুক রকাত বসমি রহিম আলহামদুলিলাম রসুলিলাম ফউজবিলিনশান রাজিম وكم اهلكنا قبلهم من قرنهم اشد منهم بثا فنقبوا في البلاد هل من محيس ان في ذلك لذكرى لمن كان له قلب او القسم او هو الشاهد সম্মানিত ভাত্রি মণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনে যাবতীয় প্রশংসা জি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বহু অবাধ্য জাতিদেরকে তার আযাব দিয়ে ধ্বংস করেছেন যারা লোক ছিল সৎকর্মশীল ছিল তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে সম্মানিত করেছেন সালাত এবং সালাম নাজিল হক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সালামের ওপর যার সম্পর্কেও এই রকমই আল্লাহ পাকের নীতিমালা ছিল যে আল্লাহ পাক তাঁকে তার সাথী সঙ্গীদেরকে সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালাজমাইনকে সম্মানিত করেছেন অথচ তারা প্রথম যুগে কত দুর্বল অসহায় ছিল আর যারা রসল্লা সাল্লামে বিরোধী ছিল তাদের দাপট বেশি থাকলেও আল্লাহ পাক দ্রুত তা ছিন্ন ভিন্ন করে দিয়েছেন পাক রে তাদের শক্তিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন এবং তাদের নাম নেওয়ার আর কেয়ামত পর্যন্ত কোনো মানুষ নেই আমরা তাস্তির করব সুরায়ে কাফের আয়াত নম্বর ছত্রিশ থেকে আল্লাহ পাক এতে এরশাদ করেছেন ওয়াকাম আহলাক নাকাবুল মিন কর্ন আমি কত জাতিকে এদের পূর্বে অর্থাৎ এই কোরাইশ যারা অবাধ্য করাই কাফের মুশ্রিক মক্কার মুশ্রিকরা আরবের মুশ্রিকরা যাদের জন্য বিশেষভাবে রসল্লাহ সাল্লামকে প্রথমখানেই রসুল করে পাঠানো হয়েছিল প্রথম যাদের সম্বোধন করেছেন রসরুল্লাহ সাল্লাম এদের পূর্বে কত জাতিকে আমি মিন কারণ মানে কত জাতি কারণ আরবি ভাষায় যে কোনো জাতিকে বলা হয় আর সেটাকে আজকালকার ভাষায় নতুন আরবিতে বলা হচ্ছে শতাব্দীর অর্থে শতাব্দী একশো বছর এটা নতুন আরবি কিন্তু কোরআনের ভাষায় যেহেতু সেই কোরআন নাজল হওয়ার যুগে কারণ শতাব্দীর জন্য ব্যবহৃত হইতো না সেই জন্য কারণ মানে বিশেষ একটা যুগ আর বিশেষ একটা যুগের মানুষ তো আল্লাপা বলছেন আমি কত শত জাতিকে এদের পূর্বে ধ্বংস করে দিয়েছি কেন ধ্বংস করেছি অথচ তারা তোমাদের চাইতে বেশি শক্তিশালী ছিল হে কোরাইশরা হে আরো মুশ্রিকরা তোমাদের চাইতে বেশি শক্তিতে প্রবল ছিল তারা হোম আসা দিন এদের চাইতে তারা শক্তিতে সুতরাং তারা দুনিয়া চুষে বেড়াতো দুনিয়াকে তারা চুষে বেড়াতো পৃথিবীতে তারা ভ্রমণ করেছে ব্যবসা মক্কার লোকেরা ব্যবসা সফর করেছে সাম দেশে চলে গেছে দূর দূর পর্যন্ত চলে গেছে মাসকে মাস সফর করেছে চলে গেছে এমন দেশে তারা সারা পৃথিবী ঘুরেছে আর অনেক কিছুই তারা দেখেছে দুনিয়ার ক্ষেত্রে অনেক উন্নতি করেছিল তার আগে যারা এসেছিলো তারাও এইরকম ছিল ফানাকাবুফিল বেলাদ তারা দুনিয়া চষে বাড়াতো হালমিম মাহিষ কিন্তু পালাবার কি কোনো স্থান ছিল পালাবার কি কোনো স্থান পেয়েছে পাইনি। এ হচ্ছে একটি তাসির আর কেউ কেউ বলেছেন ফানাকাব ফিল বিলাদ হালমি মাহিস এই ফানাক্কাফিল বিলাদ মানে তারা দুনিয়া চষে বেড়াতো আর তারা পৃথিবীতে বিচরণ করে বেড়াতো এই তাফসিন নয় বরং এখানে বলা হয়েছে তাহলে তারা এই পৃথিবীতে কোনো ছিদ্র খুঁজুক নাকাব মানে হচ্ছে ছিদ্র আল্লাহর পৃথিবী থেকে আল্লাহর ক্ষমতার বাইরে চলে যাবে তাহলে পৃথিবীর বাইরে যেতে হবে আত্মগোপনের জন্য লুকিয়ে যাওয়ার জন্য তাহলে ফান্না ফিলবেলা তারা পৃথিবীতে কোথাও গিয়ে ছিদ্র খুঁজুক আর তারা পালাবার চেষ্টা করুক হালমি মাহিস পালাবার কোন স্থান আছে আল্লাহর জমিন ছাড়া আর কোন জায়গায় পালিয়ে যাবো যেটা আল্লাহর জমিনের বাইরে হবে এমন কোন জায়গা আছে কি হালমি মাহিস নেই আল্লাহ বলছেন ইন্নাফিজাহিকা জিকরা নিসন্দেহে এতে অবশ্যই উপদেশ রয়েছে কিন্তু কোরআনে করিম থেকে উপদেশ কে নেবে আল্লাহর বাণী থেকে উপদেশ নেবে তারপরে প্রাচীন জাতিকে আল্লাপাক যে ধ্বংস করেছেন বহু জাতিকে সেসব ঘটনাবলী থেকে কারা উপদেশ নেবে লেমান কান আলাহ কালবুন যার জাগ্রত অন্তর রয়েছে যার অন্তরে হৃদয় প্রাণ রয়েছে চিন্তাশীল হৃদয় চিন্তা করে যে কেন ধ্বংস হইলো আদ জাতি কেন সামুদ্র জাতি কেন নোয়াল ইসলামের জাতি কেন ফের ধ্বংস হইল এই নিয়ে যারা একটু চিন্তা করে দেখবে আর যারা মোটা খায় মোটা বুঝে ওই সব যা হয়েছে হয়েছে ওই প্রাচীন যুগের কথা অথচ সত্য কথা তারাও জানে তারপর কোন ভূক্ষেপ করল না তাদের হেদায়ত হবে না তাদের জন্য কোরআন উপদেশ হবে না লেমান কান আল্লাহ কালবন যার জাগ্রত অন্তর রয়েছে আও আল কাস্াম আহ শাহিদ অথবা সে উপস্থিত হয়ে মনোযোগ সহকারে শোনবে আল কাস্াম সে কর্ণপাত করে মনোযোগ সহকারে শোনে অহা শাহিদ তার শরীরও উপস্থিত আর তার মন মেজাজ উপস্থিত রকম মনোযোগ সহকারে যে শুনবে তাকে কোরআনে কেরিম হেদায়ত দিবে তাহলে বোঝা গেল কোরআনে কেরিমে যারা অর্থ বুঝে না শুধু তেলাওত করে খতম করে আর কোরআনে কেরিমকে মনে করে যে এটা মৃতদের জন্য জীবিতদের জন্য না যেই দিন মারা যাবে সেই দিন কোরআনের প্রয়োজন বাপ মারা গেছে এখন কোরআন খানি করতে হবে তাহলে মৃতের জন্য কোরআন আসলে আজকালকার মুসলিমদের অবস্থায় যদি হয় যে মুসলিমরা অধিকাংশ মনে করে নিয়েছে যারা জীবিত আছে তাকে সতর্ক করতে চান আরে আমি আপনি জীবিত আমাদের সংশোধনের প্রয়োজন রয়েছে যে মারা গেছে ওরা আবার কোরআন কি কাজে আসবে যে মৃত লাশ পড়ে আছে ঘরে আর সারা রাত কোরআন তেল করেছে আত্মীয় স্বজন অথবা মোল্লারা তা তো ইসলামে নেই তারা তো দাফন করতে হবে তারপরে দাফন করে দেওয়ার পরে বিশেষ দিনে হোক অথবা যেকোনো দিনে হোক ভাড়া করে নিয়ে এসে কোরআন আর কোরআন পরে মনে আপনি কোরআন পড়বেন আর বক্সে দিবেন এই নেই অন্যকে ইয়েটা তো না বিশাল ইসলাম করেনি সাহাভারা করেন কোরআনে করিম জীবিতদের উপকারের উদ্দেশ্যে এসছে মতের পর আমল কর্ম বন্ধ হয়ে যায় সুতরাং আর কোরআন তাদের কোনো কাজ দেবে না আর শোনার ক্ষমতা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আছে যারা মনোযোগ সহকারে শুনবে তাহলে শুধু হাফেজ হলে শুধু কোরআন তেলাওত করলে খতম করলে ফায়দা নেই অর্থ বুঝতে হবে আপনি যদি অল্পই সুরা আপনি পড়েন অর্থ সহার বুঝেন তাহলে তাতে আপনার উপকার হবে অনেক সংশোধন হবে আল্লাহ নিঃসন্দেহ আমি আকাশ সমুহার পৃথিবী সৃষ্টি করেছি অমা বেই না হমা আর এই দুইয়ের মাঝে যা কি চলেছে তা সৃষ্টি করেছি ফি সিথা ছয় দিনে ছয় দিন আল্লাপাক সৃষ্টি করেছেন ওমাম আসানামিল্লুব আর আমাকে এই আসমান জমিন আর সমস্ত সৃষ্টি সৃষ্টি করতে গিয়ে কোনো রকমের ক্লান্তি স্পর্শ করেনি এতে খণ্ডন করা হয়েছে ইহুদিদের আর বলা হয়েছে আল্লাহাক রব্বুল আলমিনে এত বিশাল বিশাল সৃষ্টি পৃথিবীতে তার করেছেন তাতে যখন ক্লান্ত হননি তাহলে আবার পুনরুত্থান আল্লাহর কাছে আবার কোন মুশকিলের কাজ হইতে পারে এটাও শিক্ষা দেওয়া হয়েছে কারণ ইয়াহুদীদের ভ্রান্ত মতবাদ আল্লাহ সম্পর্কে বিয়া দবি আম্বিয়া রসুলগণ সম্পর্কে বিয়া দবি ভালো মানুষদের সম্পর্কে বিয়া আর জুল মত্যাচার এটা হচ্ছে ইয়াহুদিদের চরিত্র তো ইহুদিরা বলে থাকে যে ওরা শনিবারে বিশ্রাম করে তাদের সেটা হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন শনিবার কেন এই জন্য যে আল্লাহ রবিবারে সৃষ্টি করা শুরু করেছেন আর শুক্রবারে শেষ করেছেন তো আল্লাহ শনিবারে আবার কি করেছেন বিশ্রাম করেছেন ক্লান্ত হয়ে গেছেন এই বেআরা বলে আল্লাহ শনিবার বিশ্রাম করে সেই জন্য আমরাও শনিবারে ছুটি করবো এই আজকাল যে সব দেশে দুই দিন ছুটি শনিবার রবিবার মুসলিম দেশে আলাম সুতরাং হে নভি তুমি ধৈর্য ধারণ করো আলামায় কুল ওই সব কথার উপর যা তারা বলে থাকে তোমার সম্পর্কে ভ্রান্ত কথা বলে থাকে কখনো পাগল বলে কখনো জাদুকর বলে কখনো গণক বলে কখনো তোমার এই রচনা মিথ্যা গড়া কথা বলে কত কি বলে এবং আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে যা কিছুই বলুক এই কাফের মুশ্রিকরা ফসবির ধৈর্য ধারণ করো আল্লাহ ধৈর্য ধরতে বলছেন ও সব্যে বিহামস ও কাবলাল গরুব এবং তোমার রবের তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত তসবিহ করো প্রশংসার সাথে সাথে পবিত্রতা ঘোষণা করো সব হান আল্লাহ পড়ো কাবুলা তলুইসামস সূর্য উদয় হওয়ার পূর্বে ও কাবুলাল গরুব আর সূর্য অস্তমিত হওয়ার পূর্বে অমিন আল্লাহলে আর রাতের কিছু অংশেও আল্লাহর প্রশংসার সাথে সাথে তসবি করো পবিত্রতা ঘোষণা করো অমিন আল্লাহলে ফাসা বেহু আর রাতের কিছু অংশেও তার পবিত্রতা ঘোষণা করো এই আয়াতটুকুতে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচ অক্ত সলাভ যে ফরজ করেছেন মেয়ের আজে তার দিকে ইঙ্গিত করেছেন কোরআনকারিমে কোনো আয়াত স্পষ্ট কথা বলা নাই যে ফজর জোহর আসর মাগরেব এশা এইভাবে পাঁচ অক্ত আর সত্রাগত ফরজ কোথাও বলা নেই আছে কি কোথাও নেই তাহলে ওই সব লোকেরা গুমরা পথভ্রষ্ট যারা বলে আমাদের জন্য কোরআন যথেষ্ট আহলে কোরআন নিজেদেরকে যারা বলে আর তারা রসুলের হাদিস মানবে না তারা কখনো মুসলিম হইতে পারে না কারণ কোনো একটি ইসলামের বিধান পালন করা সম্ভব নয় শুধু কোরআনে করিম দিয়ে এই জন্য নবী করিমাল্লাম বলছে আল্লাহ ইন অতীতুল কোরআন আমি ইসলাম আলম নিশ্চয়ই শুনে রাখো আমাকে কোরআনও দেওয়া হয়েছে আর কোরআনের মতো আরও এরকম দেওয়া হয়েছে আর তা হচ্ছে রসুল আল্লাহ সাল্লামের হাদিস যেমন কোরআন মানা ফরোজ তেমন হাদিস মানাও ফরজ কোরআন নামানলে অমান্য করলে যেমন কুফুরি হয় তেমনই হাদিস অস্বীকার করলেও কুফরি হয়ে যায় তাহলে সূর্য উদয়ের আগের নামাজ হচ্ছে ফজর নামাজ আর সূর্য অস্ত হওয়ার আগের নামাজ হচ্ছে জহর আর আসর নামাজ তিন হয়ে গেল অমিন আল্লাহ রাতের অংশে রাতের কিছু অংশে আল্লাহ বলে অর্থাৎ মাগরেবের সলাাত আর এসার সলাতে পাঁচ অক্টর নামাজের কথা বলা হয়ে গেল ও আদবার সুজুদ আর নামাজের পরেও তুমি তসবিহ করো এই নামাজের পরে তসবি করো মানে কি একটি তফসির হচ্ছে যে নামাজের পরে সুহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবর চৌত্রিশ অথবা তেত্রিশ পরে একশো পুরা করাল্লা এলাহিদুল্লাহ আশরিক আল্লাহুল মূলক আল্লাহমদাহিন কাদির এছাড়াও যে সব যে কী রাজগার রয়েছে ফরোজ নামাজের পরে সেগুলিকে বোঝানো হয়েছে আর কেউ কেউ বলেছেন তফসির করতে গিয়ে সালাফগণের যে নামাজের পরে মানে মাগরেবের যে ফরোজনামাজ হলো তারপরে সন্নত পড়বরা মানে আদবারা সলা শেষদা বলে সলাাজকে উদ্দেশ্য করা নামাজের পরে তোমরা তসভি করো মানে সন্নত নামাজ পড়া সন্ন্যতের দিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ ভালো জানেন ওয়স্তা মে ইয়ামায় মোনাদি মিমা কানিন করিব আল্লাহ ফাকরবুল আলমিন তারপরে এরশাদ করেছেন যে আরো সোনম ইয়ামায়নাদিল মোনাদি যেই দিন ঘোষণাকারী ডাক দেবে মিম্মান করিব নিকটবর্তী স্থান থেকে কেয়ামতের দিনে এমন একটা ডাক আসবে যেই ডাকটা সকলেই শুনবে কিন্তু সকলেই মনে করবে আমার পাশ থেকে কেউ ডাকছে খুঁজে পাচ্ছে না যে কোথা থেকে আওয়াজটা আসছে আজকে মানুষ যদি এরকম যন্ত্রের ব্যবস্থা করে নেয় যে যখন সতর্ক সাবধান করা হয় আর বাঁশি বাজানো হয় তখন মনে হয় যে সব জায়গায় তো ওই আওয়াজ আসছে তো আল্লাহ ফাকর রব্বুল আলমিনের পক্ষ থেকে যে কেয়ামতের জন্য ডাক দেওয়া হবে সিঙ্গাই ফুকের সাথে সাথে সব জায়গায় থেকে এই সিঙ্গার ফুক আসছে ইয়মায়ুনাদ মুিম্ম কানিন করিম এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তফসিলির দিকে আবার ফিরে আসছি তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদি শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায়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 So if Jesus Christ peace be upon him, bide for three days, who control the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to yeah, be yeah. wrong. Look, Dr. Jakirat Sange Aalap Kori, every day of the night, the <laughs> first time you have a great day, the তারা ভালো সমাজে পরিণত হতে পারে আমাদেরকে দেখে দিয়ে গিয়েছেন তিনি সন্দেহ দূর করতে একটা সমস্যা সম্পূর্ণ সমাজকে কিভাবে শান্তিপূর্ণ সমাজে রূপান্তরিত করা যায় ডক্টর মঞ্জুর এলাহি আইন বিধান আলোকে জীবনের বহু সমস্যার সমাধান প্রতিপয় দিন মাসায় পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় سمانت بات منڈل فری آسرے دیکھ کے اللہ فکرب المین کام حق جامل سرن کر دچار دس کی جی دن بکٹ شبد شنبی শব্দ آسلے ফুক سارک ফুককে فک کے এই سی ہادیے से ही दिन सकले शनि जहाँ अमल खरुज से कबर थ बर हार दिन से कबर थे बेर हार दिन और प्रत्येके कबर जे जेखने मारा गए दाफन हक कबर हक अथवा जालिए देा होक अथवा पानी से भाषा देवा होक अथवा क्वंस हुए जेखने ही थकूक मटते ही गए जे जेखने ध्वस है मारा ग পচেছে সরেছে সেখান থেকে ইয়মুল খরুচ এটা হবে বের হওয়ার দিবস আসতে হবে বেরিয়ে এই নয় যে জন্মের বিশ্বাস পুনর্জন্মের বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস এই ভ্রান্ত ধারণা রয়েছে যে মানুষ যদি ভালো মানুষ হয় তাহলে নিচু শ্রেণীর মানুষ উঁচু শ্রেণীর মানুষের জন্মাবে আর যদি আগের জন্মে সে ভালো মানুষ ছিল কিন্তু পরে খারাপ কাজ করেছে তাহলে চোর চান্ডাল হয়ে জন্মবে অথবা গুরু ছাগল হয়ে জন্মাবে অথবা কুকুর শ্রীগাল হয়ে জন্মাবে এটি ভ্রান্ত আঁকিদা এই শিক্ষা কোনো নবীর সুলদের নেই এই শিক্ষার লাভদত্ত শিক্ষা না আর এটাই যদি হয় তাহলে তো বোঝা যাচ্ছে না যে কার কি হচ্ছে না হচ্ছে আর কি অসৎ ছিল কার শাস্তি হলো না হলে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু আল্লাহাকাবুল আলমিন যে আখেরাতের প্রতি ইমানের কথা নবী সাল্লামকে দিয়ে শিখিয়েছেন আর সমস্ত নবী দিয়ে এই মৌলিক আকিদা শিখেছেন পরকালের কথা তাতে স্পষ্টে উঠবে চূড়ান্ত ফায়সাল্লাহ আর সকলে দেখতে পাবে যে আমার ওপর অন্যায় করেছিল সুতরাং এর শাস্তে অমুক পেল আমার সাথে বেঈমানি করেছিল তার আমি বিচার আমি পেয়ে গেলাম এ অন্যায় কাজ করেছিল খুন করেছিল তার বিচার হয়ে গেল এ নামাজ ছেড়েছিল তার বিচার হয়ে এ শির করেছিল তার বিচার হয়ে গেলো কেমতের দিনে সব স্পষ্ট হবে এই আখেরাতের আঁকিয়ে দেয় মানবজাতির সংশোধন করতে পারে পরকালে যদি বিশ্বাসী না হয় তাহলে কোনো মানুষ সৎ হইতে পারে না যদি কিছু সময়ের জন্য হয় তো লোক দেখানোর উদ্দেশ্য থাকবে অথবা মানবতা বিবেকে বাধা দেয় কিছু কিছুকের জন্য চোখের আড়ালে সুযোগ পেলে অন্যায় করে ফেলবে কারণ এখন আর কোনো মানুষ দেখছে না সুতরাং সমাজের ভয় নেই আর লোব সামলাতে পারলো না কিন্তু একজন মমিন মানুষ যে কোন সময় যতই সুযোগ পেয়ে যাক না কেন পাপ করার আল্লাহর সামনে হাজিরা দিতে হবে জবাবদেহি করতে হবে সুতরাং তার দ্বারা কখনো পাপ হইতে পারে না যেমন ইউসুফ আলি ইসাল্লাম এত সুন্দর চান্স পাওয়ার পরেও জেলে থাকাকে তিনি প্রাধান্য দিয়েছেন কিন্তু রাব্বিশ বছর জেলে থাকলেন এইভাবে হইতে পারে আল্লাহ করেছেন অনমিত ওয়াইলাইনাল মাসির নিঃসন্দেহে আমি মানুষকে জীবনদান করি অনমিত আর আমি মৃত্যু দিই ওয়াইলাইন মাসির আর আমার কাছে ফিরে আসতে হবে আল্লাহাক বোল আলমি সৃষ্টি করেছেন হায়াত দিয়েছেন আবার আল্লাহ ফাঁকু মদ দেবেন আর আরেকবার আল্লাহর কাছে ফিরে আসতাম মিনহা খালাক না কম আল্লাহ বলছেন আরেক আয়াত আমি মাটি থেকে সৃষ্টি করেছি কিছুই ছিল না তুমি অফিহা নইয়ে দেখুম আবার মাটিতেই ফিরিয়ে দেবো পচিয়ে সরিয়ে দেবো অমিনহা নোখরে দেখুম তা আরাতা নোখরা আর এই মাটি থেকেই পনেরো তোমাকে বের করে নিয়ে আসব। এম তশাক কাকুল আর দো আনহুম সেরা যা হাসরুন আলাইনে আসি স্মরণ করো ওই দিনকে যেই দিন মাটি প্রত্যেক কবরের মাটি আর প্রত্যেক জায়গায় মাটি বিদীর্ণ হবে আন হোম এই মানুষদের থেকে যে মানুষরা কে দাফন করা হয়েছে বা মাটিতে মিশে গেছে আর সেরা আন তারা তখন কবর ফেটে উঠলেই ছোটো ছুটি শুরু করবে সেরা আন দ্রুত ছুটবে জাহালে কাহরুন আলহিনা ইয়াসির এই একত্রীকরণ আমার জন্য খুব সহজ আল্লাহ বলছেন এইভাবে একত্রিত করা আর আমার হিসাব নেওয়া এটা বড়ই সহজ বড় সহজ মা নাহানু আলিমবেল কোরআন আল্লাহ আমি আল্লাহ বেশি জানি এই লোকদের সম্পর্কে এই কাফের মুশ্রেকদের সম্পর্কে হে নবী মোহাম্মদ যা তারা বলে থাকে এরা যা বলে তোমার সম্পর্কে যা বলে দিন সম্পর্কে যা বলে আল্লাহ সম্পর্কে সব কিছুই আমি জানি মানুষ যে যা বলে যে যা করে আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন ওমান তা আল বিজ্ঞার হে নবী তুমি তাদের ওপর কোনো জবরদস্তিকারী নাও জবরদস্তি করে তুমি একে সঠিক রাস্তায় নিয়ে চলে আসবে আপন জন প্রিয়জন একে কেন নামে যেতে দেব জবরদস্তি করে নিয়ে চলে আসতে তাও পারবে না জবরদস্তি করে কোন মানুষের সংশোধন করবে সেটা তোমার হাতে নেই আর তোমার রাজত্ব মানুষের হৃদয়ের ওপর নাই যে কারো হৃদয়কে পাল্টিয়ে দিবে এটাও তোমার ক্ষমতা এটা আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলমিনের দুই আঙ্গুলের মাঝে মানুষের হৃদয় রয়েছে যেমন নাবি কারিম সাল্লা সাল্লামের হাদিস রয়েছে সুতরাং বেশি বেশি নবী সাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ মুবাল কুলু হে অন্তরের পরিবর্তনকারী সব্বেদ কালবি আলা দিনেক আমার অন্তরকে দিনের ওপর প্রতিষ্ঠিত রাখো অমান্তা আলিমে জব্বার তুমি তাদের জবরদস্তি করতে পারো না নবী সাল্লি ইসলাম তার আপন আবু তালিম এর চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ হয়তো ছিল না কুফির অবস্থায় মারা যাচ্ছে অনেক চেষ্টা করছেন সারা জীবন ধরে কিন্তু পারলেন না ফেজাক কোরআন হে নবী তুমি উপদেশ দাও কোরআন দ্বারা উপদেশ দিতে বলছে আর পরোক্ষভাবে দিকে আহ্বান করবে আর মন্দ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে সেটা হচ্ছে কোরআনের দাওয়াত কোরআন দিয়ে উপদেশ দেওয়া ফেজাক্কের বিল কোরআন দিয়ে তুমি উপদেশ দাও মাইফ ওয়াইদ এইরকম লোকদেরকে যারা আমার শাস্তিকে ভয় করে যারা আল্লাহ ফাকরবুল্লা আলমিন শাস্তিকে ভয় করে তাদেরকে উপদেশ দাও কেন বললেন সকলকে উপদেশ দেওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু যারা ভয় করে তারাই যেহেতু উপকৃত হবে তারাই সেখান থেকে লাভবান হবে তারাই সেই ডাকে সাড়া দেবে এই জন্য আল্লাহ ফাকর্ব বিশেষ করে ওদের কথা উল্লেখ করেছেন যেমন আল্লাহাক সোরে বা কারো শুরুতে পড়েছেন হদল্লিল মুতাকিদ এই কোরআনে খারিম দিক নির্দেশনা হেদায়াত রাস্তা দেখায় কাকে সংযতদেরকে যারা পাপ মুক্ত তাদেরকে পাপ মুক্ত হতে চাই তাদেরকে যারা গোনা থেকে বাঁচতে চায় অন্যায় অপরাধ থেকে বাঁচতে চায় তাদেরকে যারা সংশোধনের জীবন চাই তাদেরকে যারা সৎ জীবন যাপন করতে চায় তাদেরকে কোরআন হেদায়ত করবে এই জন্য বলা হয়েছে যে কোরআন তাদের উপকৃত করবে আর অন্যরা যারা পাপ থেকে বাঁচতে চায় না তার উপকৃত হয় না তাদেরকে উপদেশ দিলেও তারা উপকৃত হবে না অন্ধের মতো থেকে যাবে এখানে ঈশ্বরের কাফের তফসির শেষ হল আল্লাহুল সম্বন্ধে কি বলা আছে যারা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকিদা রাখে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এটা কুফুরি আকিদা কিন্তু তাদের অজ্ঞতা দূর হয়েছে কি না তাদের জানার সুযোগ সুবিধা হয়েছে না এর উপর নির্ভরশীল তাদের কুফুরি যদি তাদের জানার সুযোগ সুবিধা পেয়েছে তারপরেও অমান্য করলো আল্লাহ পাকের আয়াত আসলো রসুলের হাদিস আসলো তারপরে অমান্য করলো তাহলে তো তাদের ওপর আল্লাহ পাকে দলিল প্রমাণ কয়েম হয়ে গেছে তাদের কাছে কোন অজর নেই যে এই গুমরাহি ক্ষেত্রে আল্লাহ পাখের আজাব থেকে তারা পরিত্রাণ পাবে দুটো পার্থক্য আছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এইটি কুফুরি কথা ইসলামের কথা নয় কিন্তু যে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে সে কাফের কিনা না যদি প্রশ্ন করেন তখন বলবো যে তার কাছে জ্ঞান পৌঁছেছে না পৌঁছে নি যদি পৌঁছে থাকে আর তারপর অমান্য করে তাহলে সেটা হুকুম হতে পারে তারপরে এটা আমভাবে যে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে একটা সাধারণ কথা আম কথা আর এটা হচ্ছে খাস কথা বিশেষ ব্যক্তি সম্পর্কে যদি জিজ্ঞাসা অমুক ব্যক্তি বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান তো অমুক কি কাফের না মমিন তখন ওই বিশেষ ব্যক্তি সম্পর্কে কুফুরির ফতোয়াবাজি করা যাবে না এখানেই সাধারণ লোকেরা অল্প বিদ্য লোকেরা ভুল করেছে হতে পারে তার সংশয় দূর হয়নি এখনও আপনি ওইভাবে বুঝাইতে পারেনি যদি এক একটু হয়তো আয়াত পড়েছে কিন্তু ওর করে দিয়েছে অর্থ বিকৃত করে দিয়েছে যার ফলে সংশয় দূর হয়নি সন্দেহ দূর হয়নি বিষয়টা ক্লিয়ার হয়নি এই জন্য কোনো বিশেষ ব্যক্তিকে কোন এই রকমের কুফুরি আঁকি দেয়া তার মধ্যে থাকলেও কাফের বলা যাবে না আর অন্য প্রশ্ন থাকবে জান্নাতেরান্নাতিদের বিবরণ বিস্তারিত বিবরণ রয়েছে আমাদের ভাই জিজ্ঞাসা যারা জান্নতে যাবে তাদের অবস্থা কি হবে জাহান নামে এদের কি অবস্থা হবে এইটা লম্বা প্রশ্ন এর ওপর আমার পাঁচটা ছয়টা বক্তব্য দিয়েও ডিটেলস আলোচনা হয়নি প্রত্যেকটার উপর জাহান্নাম ও জাহান্নামি জান্নাত ও জান্নাতি সুতরাং এটা একটা বড় প্রশ্ন তবে জান্নাতিদের আয়ু সম্পর্কে যদি জিজ্ঞেস করেন তাদের আয়ু ত্রিশ তেত্রিশের মধ্যে হবে এইটা হচ্ছে সবচাইতে পূর্ণ আয়ু আর সৌন্দর্য যেমন সৌন্দর্য হইতে পারে জান্নাতে সৌন্দর্য তাদের নিয়ামত নিয়ামত্মিহা আল্লাহ বলছেন যা চাইবে তাই পাবে সেখানে কোন কিছুর ঘাটতি থাকবে না কেউ হিনমন্যতায় ভুগবে না যে আমি কারো চাইতে ছোটো আছি যে নিচু স্তর আছে শিওটের পাবে না যে আমি অনেক নিচে আছি আমার ওপরে অনেকে আছে সময় শেষ হয়ে গেছে এখানেই আমাদের আজকের আলোচনা শেষ করছি ওসল আল্লাহ মাহমুদ আলী ওসাহে আজমাই রে কনশো হো দালাই নাই তো শো এ في رضا ربي السمائي مذ عرفت الله ربي حلو حلو وحلوه حياتي مذ عرفت السلام عليكم আমি মোহাম্মদ বাদরুদজান আদি একচল্লিশ নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে जरा तुम बिरोधता परम बंधु शत्रु के परित ना कर जय करतार